হুম্মু আতিয়া রাদিয়াল্লাহ তাল্লতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লা সাল্লাম ঈদের দিবসে ঋতুবতী এবং পর্দানসীন নারীদের বের করে আনার নির্দেশ দিলেন যাতে তারা মুসলমানদের জামাত ও দোয়ায় অংশগ্রহণ করতে পারে অবশ্য ঋতুবতী নারীগণ সালাতের জায়গা হতে দূরে অবস্থান করবে এক মহিলা বললেন হে আল্লাহ রাসুল আমাদের কারো কারো ওড়না নেই তিনি বললেন তার সাথী উচিত তাকে নিজের ওড়না পরিয়ে দেওয়া আব্দুল্লাহ ইবনু রাজা রহমতুল্লাহির সূত্রে উম্মু আতিয়া রদুলিল্লাহ তালান্না হতে বর্ণিত তিনি বলেন আমি নাবী সাল্লাহ আল সাল্লামকে এরূপ বলতে শুনেছি